রিং রোজ মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ এই সিরিজ আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষের জীবন কথা গত পর্বে আমরা হুনাইনের যুদ্ধ নিয়ে আলোচনা করছিলাম হুনাইরের যুদ্ধে মুসলিমদের মূল প্রতিপক্ষ ছিল হাওয়াজিন কোত্র কোরাইশদের পরে আরবে মুসলিমদের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ ছিল হাওয়াজিন তাই মক্কা বিজয়ের পর আল্লাহ আলী ওয়াসলাম তাদের দিকে দৃষ্টি নিবদ্ধ করেন আর হাওয়াজিন আর তাইয়েফের লোকেরাও জানত মুসলিমদের সাথে তাদের যুদ্ধ ঘনিয়ে আসছে তাই তারাই মুসলিমদের আগে আক্রমণ করার সিদ্ধান্ত নেয় যুদ্ধের প্রথম ভাগে হাওয়াজিনদের আক্রমণে মুসলিমরা পর্যদস্ত হয়ে পড়ে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 মুসলিমরা ময়দানে ফিরে এসে হামলা চালালে হাওয়াজিনের সৈন্যরা আর সংগঠিত হতে পারেনি তারা পিছু হতে থাকে তাদের কেউ কেউ চলে যায় নাখলায় কেউ কেউ চলে যায় আওতাসে আল্লুর আলী ওয়াস্লাম এদেরকে ধাওয়া করার সিদ্ধান্ত নিলেন তিনি তার সেনাবাহিনীকে কয়েক ভাগে বিভক্ত করে বিভিন্ন দিকে পাঠান মূল অংশ রওনা হয় তাইফের উদ্দেশ্যে মালিক বেন আউফ আনসারি তার সৈনিকদের সহ সেখানে আশ্রয় নিয়ে তাইফের দুর্গুলোর প্রবেশপথ বন্ধ করে দেয় আরেকটি দল অগ্রসর হয় আওতাসের দিকে সেই দলে নেতৃত্বে ছিলেন আবু মুসা আল্লাহ শাহরি রাজুর চাচা আমির আল্লাহ শাহরি রাদু এগুলো ছিল একটি সারিয়া। আওতাসের অভিযানের এক পর্যায়ে আবু আমির হাটুতে আঘাত পান ভাতিজা আবু মুসা আল্লাহ শাহরি রাজেল্লাহ আনহু এসে জিজ্ঞেস করলেন চাচা যান কে আপনার উপর তীর ছুঁড়েছে আবু আমির ইশার মাধ্যমে এক লোককে দেখে বললেন ওই লোকটা আমার দিকে তীর মেরেছে আবু মুসা তার পিছু নিলেন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 চাচা যান আমি আপনার আঘাতগারীকে হত্যা করেছি তিনি বললেন ঠিক আছে এবার তুমি আমার হাঁটু থেকে তীরটা বের করে দাও তীরটি বের করা হল কিন্তু এতে রক্তক্ষরণ আরও বেড়ে গেল আবু আমিরের মনে হল তিনি হয়তো আর বাঁচবেন না মুসাকে বললেন ভাতিজা তুমি নবীজিকে আমার সালাম জানাবে আর আমার মাগফিরাতের জন্য দোয়া করতে বলবে আবু মুসা আশারির আনহু রসুল্লাহ সাল্ল আলিউসালামের কাছে গিয়ে পুরো ঘটনাটি বললেন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 সাহি মুসলিমের জিহাদ অধ্যায় এই বিষয়ে একাধিক হাদিস রয়েছে। মুসলিম যেই পরিচ্ছেদের অধীনে এই হাদিসগুলো বর্ণনা করেছেন সেই পরিচ্ছেদের নাম হচ্ছে বাব জওয়াজি কতলিনিসাই ওয়া সিবিআনি ফিল বায়াতি মিন অর্থাৎ রাতের অতর্কিত আক্রমণে অনিচ্ছাকৃতভাবে নারী ও শিশু হত্যায় দোষ নেই আছে। রদুল্লাহ আনহো থেকে বর্ণিত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 কিন্তু তাইফবাসী দাববাবার বিরুদ্ধে অন্য আরেকটি অস্ত্র ব্যবহার করল তারা আগুনে উত্তপ্ত করা কাটাযুক্ত লোহার টুকরা দাববাবার দিকে ছুড়ে দেয় ফলে দাববাবার ভেদর থেকে সাহাবিরা বের হয়ে আসতে বাধ্য হন দাববাবাহ অকার্যকর হয়ে পড়ে তাইফবাসীর উপর আরও চাপ প্রয়োগ করার জন্য রসল সাল্লু আলী ওয়াসলাম আঙ্গুরের গাছগুলো কেটে পুড়িয়ে ফেলার আদেশ দেন এই কৌশলে কিছুটা কাজ হল তাইফে লোকেরা আতঙ্কিত হয়ে পড়ে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 তাহলে আজ হোক কাল হোক আপনি জয় হবেন তবে তাদেরকে ছেড়ে দিলেও তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না কারণ তাইফের চার পাশে প্রায় সব গোত্র ততদিনে ইসলাম গ্রহণ করে ফেলেছে তাই তাইফ মুসলিমদের জন্য আর কোন হুমকি নয় মুসলিমরা তাদের অবরোধ করে রাখা আর না রাখা একই কথা নবীজ সাল্ল আলীসলাম তার উপদেশ গ্রহণ করলেন অমর ইবন হতাল আনহুকে বললেন যেন সবাইকে জানিয়ে দেওয়া হয় যে তারা ফিরে যাবেন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 ইশা আল্লাহ আগামীকাল এখান থেকে আমরা ফিরে যাব এবার আর সাহাবিরা প্রতিবাদ করলেন না বরং তারা সেটাই চাচ্ছিলেন তাদের নিরবতা দেখে রসলাস্লাহ আলিউসলাম কিছুই বললেন না হাসলেন শুধু তাইফ থেকে বের হয়ে এসে আল্লাহ সাল্লু আলিউস্লাম বললেন তোমরা বলো আমরা প্রত্যাবর্তনকারী তবাকারী ইবাদতকারী এবং রবের প্রশংসাকারী সাহাবিদেরকেও বললেন আপনি সাকিফদের বিরুদ্ধে তো আ করুন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালাম সাকিফদের বিরুদ্ধে পদ না করে বরং তাদের হৃদায়তের জন্য দোয়া করলেন বললেন হে আল্লাহ সাকিফকে পদ দেখাও তাদের সত্যের পথে পরিচালিত করো এই আবুল হয়েছিল হিজড়ি নবমবর্ষে তারা নিজ থেকে এসে ইসলাম গ্রহণ করে তাইফ ছিল আরবদের বিরুদ্ধে সর্বশেষ গজুয়া এই যুদ্ধের পর মুসলিমদের সামনে নতুন এক প্রতিপক্ষ দাঁড়ায় রোমান সাম্রাজ্য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 এই অভিযানে মুসলিম সেনাবাহিনীতে অনেক নতুন মুসলিম ছিল সবার তাওহাইদের সঠিক ছিল না তারা রসলাস আলিউ আসলামকে অনুরোধ করল ইয়া রসল্লাহ আমাদেরকেও এরকম একটি গাছ নির্ধারণ করে দিন যেমনটা মসজিদদের আছে রসল আলিউসাল বললেন আল্লাহ আকবার তোমরা এমন এক কথা বলছ যা মুসার জাতি মূসাকে বলেছিল তারা বলেছিল হে মূসা তাদের যেমন উপাস্য আছে আমাদের জন্য তেমনি উপাস্য নির্ধারণ করে দাও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 তারা সত্যের প্রতিষ্ঠিত থাকবে এবং দিনের ওপর ক্যামত পর্যন্ত অটল এবং অবিচল থাকবে এই ঘটনা থেকে একটি বিষয় লক্ষণীয় পরিপূর্ণ বিশুদ্ধ আকিদা জিহাদে অংশ নেবার জন্য পূর্বশর্ত নয় এখানে ন খুবই অদ্ভুত এবং অগ্রহণযোগ্য একটা আবদার করেছিল কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলিহস্লাম তাদেরকে সেজন্য বের করে দেননি বরং তিনি তাদের ভুল ধরিয়ে দিয়েছেন তারা ছিল ন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 তীর ছোড়ার ফজিলত সম্পর্কে বর্ণনা করেছেন আবু নাজিহ আসলামী রাজু তিনি বলেন আমি রসুল আনী আসালামকে বলতে শুনেছি যে যদি কেউ আল্লাহর রাস্তায় তীর ছোট আর সেই তীর লক্ষ্যভেদ করে তাহলে জান্নাতে তার মর্যাদা এক স্তরে উঁচুতে উন্নীত হবে সেদিন আমি ষোলোটা তীর ছুড়েছি এর প্রত্যেকটা লক্ষ্যভেদ করেছিল আল্লাহ রসুলকে আমি এও বলতে শুনেছি যে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 হুনাইনের গিমতের পরিমাণ ছিল অনেক অনেক বেশি এই যুদ্ধে হাওয়াজদিনের নেতা মালিক এ আওফ ও তার সৈনিকেরা স্ত্রী সন্তান পশুপাল সবকিছু নিয়েই যুদ্ধে এসেছিল আর সে সবই মুসলিমরা গনিমত হিসেবে লাভ করে রসুল্লাহ আলী আসলাম কোরাইশ গতফান এবং তামিম গোত্রের নেতাদের বিপুল পরিমাণ গণিমতের সম্পদ প্রত্যেক নেতা একশটি করে উঠ পায় কোরাইশদের মধ্য থেকে আবু সুফিয়ান সোহাইল এ বেন আমর হাকিম এ বেন হিজাম সফওয়ান এ বিন এবং আল আকরা এ হাবিস ওয়াইনা এ হিসান আল হিজারি মোয়াবিয়া এ বেন আবু সুফিয়ান ইয়াজিদ এ বেন আবু সুফিয়ান কাস এ আদি প্রমুখ অনেক গুনিমত পান কেউ কেউ একশো কেউ কেউ দুইশ কেউ কেউ তিনশো উটো পান বনুসুলাইম গোচের প্রধান আব্বাস এ বেন মির্দাসকেও অনেক সম্পদ দেওয়া হয় শুধু বাকি রইলেন আনসার সাহাবিগন তাদেরকে রসল সাল আলী আসলাম কিছুই দিলেন না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 সাহায় বিন্লা আনহ এভাবে খুব আদবের সাথে নিজের ব্যক্ত করলেন কিছু সেখানে প্রবেশ করতে আলী আসলাম এবং আনসারদের একান্ত কথোপকথন আলী আসলাম সবার সামনে দাঁড়িয়ে তার বক্তব্য শুরু করলেন বক্তব্য শুরুতে আল্লাহ সুভানুয়াল আল্লাহর প্রশংসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করে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 একজন মানুষের জন্য কাফির হওয়ার চেয়ে বড় ক্ষতি আর কি হতে পারে কিন্তু আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাস্লামকে তাদের কাছে পাঠানোর মাধ্যমে তাদেরকে পথ দেখালেন এটা ছিল আনসারদের সবচাইতে বড় অর্জন সবচাইতে বড় পাওয়া হৃদায়তের সাথে পৃথিবীর কোন সম্পদের তুলনা চলে না এজন্যই আমরা যে দোয়া আটি সবচেয়ে বেশি করি তা হচ্ছে হৃদায়তের দোয়া ইহদিনা সিরাউত মুস্তাকিম সুরা ফাতে সে আয়াত আমাদেরকে সরল পথ দেখান আল্লাহ শুধু আনসারদের হিরায় দিয়েছেন তা নয় বরং তার রাসুলের মাধ্যমে তাদেরকে সম্পদশালী বানিয়েছেন মোদিনার অর্থনীতি ছিল কৃষি নির্ভর রাসল আলী ওয়াসালামের আগমনের পর একের পর এক যুদ্ধে এই কৃষিভিত্তিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছিল কিন্তু জিহাদ ফি সাবিল্লাহ থেকে প্রাপ্ত গণিমতের মাধ্যমে আনসাররা ধনী হয়েছিলেন আনসারদের প্রতি আল্লাহ তালার আরেকটি বড় অনুগ্রহ হচ্ছে তাদের ঐক্য আনসারদের দুটি গোত্র আওয়াস এবং খাজরাজ ছিল চিরশত্রু কিন্তু রসল সাল আলী আসালামের মাধ্যমে আল্লাহ এই দুটি কোত্রের অন্তর্কে এক করেন আনসাররা তাদের দায়িত্ব পালনে সর্বোচ্চটা ঢেলে দিয়েছেন তারা আল্লাহ রসলের কঠিন সময়ে তার উপর ইমান এনেছেন তাকে আশ্রয় দিয়েছেন তার পাশে দাঁড়িয়েছেন কিন্তু সেসব নিয়ে তারা কখনোই গর্ব করেননি বরং এ সবকিছুকে আল্লাহর পক্ষ থেকে রহমত হিসেবেই মেনেছিলেন আর আল্লাহর প্রশংসাই করেছেন তাহলে কেন তারা আল্লাহ রসুল সাল্লাসের সিদ্ধান্তে প্রথমে কিছুটা দুঃখ পেয়েছিলেন সত্যি বলতে আনসারদের সবাই নয় বরং কিছু সাহাবি দুঃখ পেয়েছিলেন আল্লাহ চেয়েছেন কোরআশ এবং অন্যান্য গোত্রের নেতাদের মন থেকে ইসলামের প্রতি শত্রুতা ও বিদ্বেষ দূর করে দিতে তারা যেন ইসলামের প্রতি আকৃষ্ট হয় সেজন্য সফওয়ানিবিন ওমাই রহর একটি কথায় বিষয়টি স্পষ্ট হয় তিনি বলেছিলেন রসুল্লাহ আমাকে গণিমত দিতেই থাকলেন দিতেই থাকলেন দিতেই থাকলেন যতক্ষণ না তিনি আমার চোখে পৃথিবীর সব চাইতে নিকৃষ্ট মানুষ থেকে সব চাইতে ভালোবাসার পাত্রে পরিণত হলেন কিছু লোক সত্যের দিকে চাহিদায় সত্যার্নেসী মন দিয়ে নয় গবাদি যেমন করে একগুচ্ছ পাতা দেখিয়ে গোলাঘরের দিকে টেনে আনা হয় তেমনি কিছু লোককে সত্যের দিকে ধাবিত করতে চাইলে কিছু প্রলোভন দেখানোর প্রয়োজন বলেছেন। ইসলামের হেফাজত এবং কাফিরদের অনিষ্ট থেকে মুসলিমদের রক্ষা করার জন্য শত্রু বা ন মুসলিমদেরকে অর্থ অনুমোদিত এবং কখনো কখনো আবশ্যক হতে পারে তাদের অর্থ দিলে হয়তো মুসলিমরা কিছুটা কম কিন্তু তা সত্ত্বেও কাফিরদের অনিষ্ট থেকে নিরাপদ থাকাটা অধিকতর গুরুত্বপূর্ণ জানতেন কাকে কতটুকু দিতে হয় অথবা কাকে না দিলেও চলে যেমন আল আকরা ওয়াইনাকে প্রথমে একশোটা করে উঠ দিলেন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 আব্বাসের জিব্বা কেটে ফেলার নির্দেশ দিয়েছেন আসলে রসমুল্লা সাল্ল আলী আসলাম আব্বাসকে আরও পঞ্চাশটা উঠ দেবার কথা বলেছিলেন যাতে তার মুখ বন্ধ হয় সফওয়ান ওমাইয়াকে তিন দফায় একশো করে উঠ দেয়া হয়েছিল হাকিম ইবেন হিজামকে দেয়া হয়েছিল দুইশ উট আবু সুফিয়ান তার দুই ছেলে মুয়াবিয়া এবং ইয়াজিদ রদুল্লাহ আনহু তাদের প্রত্যেককে দেয়া হয়েছিল একশো উট আর ছয় কেজি রূপা বলে রাখা ভালো ইয়াজিদ নামে আমরা যাকে চিনি সে হচ্ছে মোয়াবিয়া রদুল্লাহ আনহুর ছেলে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 তা নিয়ে তারা সন্তুষ্ট তাদের একজন। এই কথাগুলোকে আমি লাল উঠের চেয়ে বেশি পছন্দ করলাম সে যুগে আরবে লাল মানে হল বর্তমানের মার্সিরিজ বেঞ্চ আমর বোঝালেন যদি সমস্ত পৃথিবী পরিপূর্ণ করে লাল উট তাকে হয় তবু তার চাইতে মহানবী সাল তাকে যেভাবে সম্মানিত করলেন সেটাই তার কাছে অনেক বেশি দামি এভাবে আলীওয়ানকে গনিমত দেওয়ার মাধ্যমে তার ভালোবাসা আদায় করলেন আর অন্যদিকে আমার এবং তাকলিফকে না দেয়ার মাধ্যমে তার চেয়েও বেশি ভালোবাসা পেলেন সফওয়ানের কাছে গনিমতাই ছিল কাঙ্ক্ষিত কিন্তু আমার জন্য রসল উল্লাহর কাছ থেকে ই মানের স্বীকৃতিটাই বড় রসুল আলি আসলামের সিরাতের দিকে তাকালে দেখা যায়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 যদি আপনি দুনিয়ার সমস্ত সম্পদ ব্যয় করতেন তবুও এই মানুষদের অন্তরগুলোর মাঝে পারস্পরিক ভালোবাসার বন্ধন স্থাপন করতে পারতেন না বরং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 আর ইহুদি ও নাসারা কখনোই আপনার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি তাদের পথ অনুসরণ করেন বাকারা আয়াত আল্লাহ রসুল যে লোকগুলোর মন জয় করার চেষ্টা করেছেন তাদের বিরুদ্ধে আগে তিনি প্রায় ২০ বছর মতাদর্শিক সামরিক যুদ্ধ করে তাদেরকে পরস্ত করেছেন কোন ঠাসা করেছেন সর্বশান্ত করে ছেড়েছেন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 এই অবস্থায় বরং তাদের সাথে দৃঢ়তা দেখানো এবং অনমনীয় হওয়াটাই নবীজি আলোচনা করব আর সেটা হচ্ছে খারেজি খারেজি বা খাওয়ারিজ বলতে আকিদাগতভাবে বিভ্রান্ত মুসলিমদের একটি দলকে বোঝানো হয় যাদের এমন কিছু মৌলিক বিশ্বাস আছে যা আহলুস সুননার বিশ্বাসের সাথে সাংঘর্ষিক যেমন প্রথম যুগের খাওয়ারিজরা বিশ্বাস করত ইমান কমে বা বাড়ে না তারা বিশ্বাস করত একজন মানুষ কবিরা গুনা করলে কাফির হয়ে যায়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 দ্বিতীয় বৈশিষ্ট্যতা হচ্ছে তারা কাফিরদের সাথে জিহাদ করার চাইতে মুসলিমদের সাথে যুদ্ধ করাকে অধিক প্রাধান্য দেয় খারিজিদের আকিদা একটা ব্যাপক বিষয় সংক্ষেপে উল্লেখ করার চেষ্টা করেছি। যে কারণে খারিজিদের প্রসঙ্গ আসলো তা হলো খারিজদের উৎপত্তি বা মূল শেকরের খোঁজ করলে তার সন্ধান মেলে হুনায়নের যুদ্ধের পরের একটি ঘটনায় এ সময় বেশ কিছু বেদুইন গোত্র মুসলিমদের সংস্পর্শে আসে বেদুইনদের আচার আচরণ অন্যদের মতো নয় তারা বেশ রুক্ষ এক মনোভাব এবং সবকিছুকে খুব সরলীকরণ করে দেখে রাগ রাগঢাক না রেখে যে কোনো কিছু বলে ফেলে যেমন হুনায়নের যুদ্ধের পর এক বেদুইন আল্লু রসুল্লাহ আলিউসলামের কাছে গণিমতের সম্পদ চাইতে আসলো। তখনও গণিমতের ভাগাভাগি হয়নি আল্লা রসুল্লাহ আলী আসলাম তাকে বললেন সুসংবাদ নাও কিন্তু সে বেদুইন খুব অস্থির হয়ে উঠল সে বারবার বিরক্তি প্রকাশ করতে লাগল রসুল্লা সাল্লাহ আলী আসলামের সাথে একজন সাহাবি এমন আচরণ করছেন ভাবাই যায় না কিন্তু এই বেদুইনরা ভদ্রতা বা শিষ্টাচারের কোন তয়াক্কা করত না তেমন আরো একটি ঘটনা ঘটায় বন তামিম গোত্রের জুল খুয়াইসিরাহ নামের আলী আসলাম হুনাইনের যুদ্ধের পর কিছু নেতাদের বেশি সম্পদ দিয়েছিলেন যা আমরা আগেই উল্লেখ করেছি কিছু মানুষকে বেশি পেতে দেখে এই বেদুইনরা খেপে যায় জুল খুয়াইসিরা তখন রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামকে বলল আই মোহাম্মদ তুমি আল্লাহকে ভয় করো রসল্লাহ কাউকে কম কাউকে বেশি দিচ্ছিলেন এটা তার পছন্দ হয়নি তাই সে আল্লাহ রসুলকে ন্যায় বিচার শিক্ষা দিতে চলে এসেছিল রসল সাল আলী বললেন জমিনের সমস্ত মানুষের উপরে আল্লাহ আমাকে বিশ্বাস করেন আমি যদি ন্যায় বিচার না করি তবে আর কে করবে অমর ইবনাল খতাবাহ সভাপতই খুব খেপে গেলেন বললেন ইয়া রসুল্লাহ আপনি অনুমতি দিন আমি এর গরদানটা উড়িয়ে দেই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 কাজেই আমাদের সাবধান হতে হবে এমন কোন বিশ্বাস আমরা ধারণ করছে কি না বা এমন কোন কথা বা কাজ করছে কিনা যা ইসলামের বেসিক আকিদার সাথে সাংঘর্ষিক প্রবেশ করা সহজ। শুধু একজন মানুষ মুসলিম হয়ে যেতে পারে কিন্তু ইসলাম থেকে বের হওয়া অত সহজ নয় তাই আহলুসন্নার আলিমরা তাক ফিরের ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করেন একজন মুসলিম একটি কুফরি বিশ্বাস ধারণ করলে বা কুফুরি কথা বললে কিংবা কাজ করলে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 অথচ এগুলো ইসলামের হুকুম জানিয়ে নিয়ে কখনো কোন দ্বিমত ছিল না কাজেই চরমপন্থী উগ্রপন্থী এই ধরনের শব্দগুলো শুনলে আমাদের বুঝতে হবে কে এই শব্দগুলো ব্যবহার করছে এবং এর মাধ্যমে সে কি বোঝাচ্ছে আলী রদেল আনহোর খিলাফতের যুগে খারিজিদের উত্থানের সময় একটা নির্মম ঘটনা ঘটে বিখ্যাত সাহাবি খাব্বা বিমেন আরাত রাজ্লাহ আনহর ছেলে আবদুল্লাহ বিন খাব রাদিল্লা আনহু তার স্ত্রী সন্তানকে নিয়ে বের হয়েছেন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 তখন আমার ও বন মুতালিবের হাতে যা আছে তোমাদের কাছে ফিরিয়ে দেব এবং বাকিদেরকেও তাই করতে বলব জোহরের বাক্তে আল্লা রসুল্লাহ আলী ওসালাম মসজিদে সালাদ আদায় করলেন সালাতের পর হাওয়াজিনে ন মুসলিমরা উঠে দাঁড়িয়ে আল্লা রসুলের কথা মতো ওপরের কথাগুলো বললেন এরপর রসুল্লাহ সাল্লাহ আলি ওসলাম মুসলিমদের উদ্দেশ্যে বললেন তোমাদের ভাইয়েরা অনুতপ্ত হয়ে ফিরে এসেছে তারা ইসলাম গ্রহণ করেছে এখন আমি তাদের পরিবার পরিজনকে তাদের হাতে ফিরিয়ে দিতে চাই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 তাহলে পরবর্তী জিহাদে তোমাদের ছয় গুণ করে বাড়িয়ে দেয়া হবে অন্য একটি বর্ণনা অনুসারে তাদেরকে এর বিনিময়ে ক্ষতিপূরণ দেওয়ার কথা দেন এই কথা শুনে সবাই তাদের গরিম ছেড়ে দেয় এভাবে আলী চমৎকার ব্যবস্থাপনায় হাওয়াজিন গোত্রের নারী শিশুরা তাদের গোতরে ফিরে গেল আর অর্থ সম্পদ মুসলিমদের কাছে থেকে গেল মুসলিমদের প্রত্যেকে পেয়েছিল ৪০টি করে ভেড়া মালিক বিন আউফকে বলা হল তুমি যদি ইসলাম গ্রহণ করো তাহলে তোমার সম্পত্তি আর পরিবার তো ফিরিয়ে দেয়া হবেই তার সাথে আরও একশো ওঠ তোমাকে দেয়া হবে এই মালিক ইবিন আউফ তায়েফ থেকে চলে এসে ইসলাম গ্রহণ করল আল্লা কথামত সবকিছু ফিরিয়ে দিলেন এবং মালিককে সেই এলাকার গভর্নর হিসেবে নিয়োগ দিলেন মালিক ইবেন আউফ মহাখুশি হয়ে আল্লা রসুল সাল্লি আসলামের প্রশংসায় কবিতাও লিখে ফেলল শুধু তাই নয় সে স্বতঃস্ফর্ত ভাবে নিজেই একটি বাহিনী গঠন করে তায়েফ অবরোধ করল যে লোকটি কিছুদিন আগেও রসুল্লাহ সাল্ল আলী বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দিচ্ছিল সে এখন রসুল্লাহ সাল্লাহ আলী আসলামের পক্ষ হয়ে জিহাদ শুরু করল যাদের সে কিছুদিন আগে রসুল্লাহ সাল্ল আলি আসলামের বিরুদ্ধে যুদ্ধে উৎসাহিত করেছিল এখন সে তাদেরই বিরুদ্ধে জিহাদ শুরু করল এভাবেই রসুল্লাহ সাল আলী আসলাম ইসলামের ঘোর সূত্রদেরও মন জয় করেন ইসলাম গ্রহণের ঘটনা ওরুয়া ইবিন মসউদ আাকাফির কথা হুদাইবিয়ার সন্ধির সময় এসেছিল তিনি ছিলেন একজন দক্ষ কূটনীতিক কুরাইশদের পক্ষ থেকে তাকে পাঠানো হয়েছিল মুসলিমদের সাথে দফারাফা করার জন্য যদিও কোরআশদের পক্ষ থেকে তিনি এসেছিলেন তিনি মক্কা থাকতেন না তিনি ছিলেন তাইফের অধিবাসী মালিক ইবেন আউস রাহু যখন তাইফ অবরোধ করলেন তখন ওরুয়া ইসলাম গ্রহণের নিয়তে তায়েফ ছেড়ে চলে এলেন আল্লা রসোল্লার সাথে দেখা করে মুসলিম হয়ে ওরুয়া তাইফে ফিরে যান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 অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন অর্গ অথবা ফেসবুক পেজ ডবুড ফেসবুক ডট কম স্ল্যাশ রেইন মিডিয়া অথবা ইউটিউব চ্যানেল ডব্লু ডব্ল ডট ইউটিউব ডট কম স্ল্যাশ রেইন ড্রবস মিডিয়া অর্গ 2 5